শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত কথিত। ঠাকুর শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বরে নরেন্দ্রাদি অন্তরঙ্গ ও অন্যান্য ভক্ত সঙ্গে সপ্তম পরিচ্ছেদ শ্রীরামকৃষ্ণ জ্ঞানীরা নিরাকা চিন্তা করে তারা অবতার মানে না অর্জুন শ্রীকৃষ্ণকে স্তব করছেন তুমি পূর্ণ ব্রহ্ম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 আমার মতো অর্থাৎ সেই পূর্ণ ব্রহ্মরূপ বৃক্ষ থেকে অসংখ্য অবতার হচ্ছে যাচ্ছে কবির কবিরদাসের নিরাকারের উপর খুব ঝোঁক ছিল কৃষ্ণের কথায় কবিরদাস বলত ওকে কি ভোজব গোপীরা হাততালি দিত আর উনি বানর নাচ নাচতেন আমি সাকারবাদীদের কাছে সাকার আবার নিরাকারবাদীদের কাছে নিরাকার মনি সহাস্যে যার কথা হচ্ছে তিনিও যেমন অনন্ত আপনিও তেমনি অনন্ত আপনার অন্ত পাওয়া যায় না শ্রীরামকৃষ্ণ সহাস্যে তুমি বুঝে ফেলেছ কি জানো সব ধর্ম একবার করে করে নিতে হয় সব পদ দিয়ে চলে আসতে হয় খেলার ঘুঁটি সব ঘর পা না হলে কি চিকে ওঠে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 সে এক জায়গায় আসন করে বসে আর নড়ে না সেই এক স্থানে বসেই তার আনন্দ তার তীর্থে যাওয়ার কোনো প্রয়োজন হয় না যদি সে তীর্থে যায় সে কেবল উদ্দীপনের জন্য আমায় সব ধর্ম একবার করে নিতে হয়েছিল হিন্দু মুসলমান খ্রিস্টান আবার সাক্ত, বৈষ্ণব বেদান্ত এসব পদ আসতে হয়েছে দেখলাম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 কালীয় দমন ঘাট দেখবা মাত্রই উদ্দীপন হতো আমি বিহবল হয়ে যেতাম হৃদয় আমায় যমুনার সেই ঘাটে ছেলেটির মতো নামাত যমুনার তীরে সন্ধ্যার সময় বেড়াতে যেতাম যমুনার চড়া দিয়ে সেই সময় গোষ্ট হতে গরু সব ফিরে আসত দেখবা মাত্র আমার কৃষ্ণের উদ্দীপন হলো। উন্মত্তের ন্যায় আমি দৌড়তে লাগলাম কৃষ্ণ কই কৃষ্ণ কই এই বলতে বলতে পালকি করে শ্যামকুণ্ড রাধাকুণ্ডের পথে যাচ্ছি গোবর্ধন দেখতে নামলাম গোবর্ধন দেখবামাত্র একেবারে বিহবল দৌড়ে গিয়ে গোবর্ধনের উপরে দাঁড়িয়ে পড়লুম আর বাহ্যজ্ঞান শূন্য হয়ে গেলাম তখন ব্রজবাসীরা গিয়ে আমায় নামিয়ে আনে শ্যামকুণ্ড রাধাকুণ্ড পথে সেই মাঠ আর গাছপালা পাখি হরিণ এইসব দেখে বিহুবল হয়ে গেলাম চক্ষের জলে কাপড় ভিজে যেতে লাগল মনে হতে লাগল কৃষ্ণ রে সবই রয়েছে কেবল তোকে দেখতে পাচ্ছি নে পালকির ভিতরে বসে কিন্তু একবার একটি কথা কইবার শক্তি নাই চুপ করে বসে হৃদে পালকির পেছনে আসছিল বেয়ারাদের বলে দিল খুব হুঁশিয়ার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 সেও খাবার জিনিস তৈরি করে খাওয়াতো। গঙ্গামাইয়ের ভাব হতো তার ভাব দেখবার জন্য লোকের মেলা হতো ভাবেতে একদিন হৃদের কাঁধে চড়েছিল গঙ্গামাইয়ের কাছ থেকে দেশে চলে আসবার আমার ইচ্ছা ছিল না সব ঠিকঠাক আমি সিদ্ধচালের ভাত খাবো গঙ্গা বিছানা ঘরের এদিকে হবে আমার বিছানা ওদিকে হবে সব ঠিকঠাক হৃদয় তখন বললে তোমার এত পেটের অসুখ কে দেখবে গঙ্গামাই বললে কেন আমি দেখবো আমি সেবা করব। হৃদে এক হাত ধরে টানে আর গঙ্গামাই এক হাত ধরে টানে এমন সময় মাকে মনে পড়ল মা সেই একলা দক্ষিণেশ্বরে কালীবাড়ি নবতে আর থাকা হলো না তখন বললাম না আমায় যেতে হবে বৃন্দাবনের বেশ ভাবটি নতুন যাত্রী গেলে ব্রজবালকেরা বলতে থাকে হরি বলো গাটরি খোল বেলা এগারোটার পর ঠাকুর শ্রী রামকৃষ্ণ মা কালীর প্রসাদ গ্রহণ করিলেন মধ্যাহ্নে একটু বিশ্রাম করিয়া বৈকালে আবার ভক্তদের সঙ্গে কথাবার্তায় কাটাইতেছেন মধ্যে মধ্যে এক একবার প্রণবধ্বনি কিংবা হা চৈতন্য एई नाम उच्चारण कर सन्धार आरती हईल आज विजया श्रीरामकृष्ण कलघरे आसिया प्रणामा ताहर पदधूलि ग्रहण कर रामल माँ कल आरती करिया ठाकुर रामल के सम्बोधन करा बलि राम निल कईरे মা কাছে সিদ্ধি নিবেদন করা হইয়াছে ঠাকুর সেই প্রসাদ স্পর্শ করিবেন সেই জন্য রামলালকে ডাকিতেছেন আর আর ভক্তদের সকলকে একটু একটু দিতে বলিতেছেন